السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اعوذ بالله من الشيطان الرجيم ان الدين عند الله الاسلام وقال تعالى ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين وقال تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লা সুবহানাউতালার যে আল্লা সুবহানাউতালায় আমরার এই সিলেট জেলার ওসমানীনগর থানার পুরুঙ্গা বাজার সংলগ্ন এই পূর্ব সিরাজনগর না পূর্ব সিরাজনগর প্রবাসী বা তান তার উদ্যোগে এবং তান বাড়ির এই আয়োজনও আওয়ার এবং বার্থ ফিগদার হসেন সেই যেই মনিবে সেই মনিবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যারা দিনে হকের অপর প্রতিশ্রাকবে তাদের ওপর আল্লা সুবাহানী মাহফিল বলছি আল্লা সুবাহানিম যে রসুদ সাল্লাহ সম্পর্কে গিয়া অনেক আয়ত হয়েছেন একটা আমরা সবাই জানি ই আয়াত প্রায় মাহফিল ই আয়ত মাহফিল বিভিন্ন জায়গায় ইন্নআল্লাহ আলাই হুন্ত মুখস্থ হয়ে গেছে মাসাল্লাহ তো আমরা এই প্রোগ্রাম শুরু করবার পূর্বেই সর্বপা আমরা আল্লাহ সুবাহান্লাহ শুক্রিয় আদা করি এবং আমরা রসদ্সাল্লা ফের দুরুদ পাঠ করি রসুদ সাল্লা যখন আমরা দুরুদ পাঠার পিছিয়ে আইব দূর পাঠ হইলো দুই ধরনের দূরত আছে আমরা সমাজও একটা হইল গিয়া হাদিস দ্বারা সাব্যস্ত একটা হইলো সমাজ দ্বারা সাব্যস্ত আপনার এই এলাকার শিক্ষিত সচেতন মানুষ সকল খুব কাছাই যে আমরা দূর কোনটা ফোরতাম হাদিস দ্বারা সাব্যস্ত না সমাজ দ্বারা সাব্যস্ত হাদিস দ্বারা সাব্যস্ত কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত কি ফোরতে গেলে সুরে সুর মিলাইয়া ফড়া যায় না তালে তাল মিলাইয়া ফড়া যায় না নামাজও যেটা ফোড়ে কেদা ফোরতা সবাই ফোরকা যে আল্লাহ মাদল্লি আলা মাহমদ ওয়া আলাহি মহম্মদ কামা সল্লাইব্রাহিম আল্লাহ ওয়া আল আলী মহম্মদ কামা বারাক ইব্রাহিম রসুল্লাফর লেখিত হয় যে দশটা রহমত বর্ষিত হয় সহিসিমার তাহলে আমরা দেখছি না কিন্তু আল্লাহ সুহান দশটা করিয়া রহমত বর্ষিত করছে সম্মানিত উপস্থিতি এটা একটা দেী মাহফিল এই দেী মাহফিলর অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল কারণ ইনও কোনো কিচ্ছা কাহিনী আলোচনা করা হইতে না আজগবি কিচ্ছা কাহিনী করা হইত না যাতে আমরা দেশে অনেক সমাজ মাহফিলও করা হয় এনে ইনও এমন কোনো কোরআন এবং সুননার বাইরে কোনো আলোচনা করা হইত না জাল জয়ী ফাদিস থেকে বর্ণনা করা হইতে না ইনশাআল্লাহ তালা কোরআন এবং সুননারে যেভাবে কোরআন সুন্না থেকে সহজ করে আপনার বোঝা নিয়ে যায় সেইভাবে আমরা কিছু জিনিস বোঝানোর চেষ্টা করব এই মাহফিল এমন কোনো মাহফিল না যে আপনারে অন্য কোনো দলের দিকে অন্য কোন গ্রুপের দিকে অন্য কোন ব্যক্তির দিকে আহ্বান করবার লাগে আমরা বাড়িতে গিয়ে এই উদ্দেশ্যে বাড়াইছি না যে আপনার ভিতরে সবরে আমরা মুরিদ বানাইতাম বা আমরা দলের মরিত বানাইতাম আমরা ফিরসাবার মুীত বানাইতাম আমরা এই উদ্দেশ্যে এই আফিল আয়োজন করা হয়েছে এবং আমরা এসি যে আল্লাহ সুবাহন তালা কোরআন করিমা যেটা কইন ওমান আহসান দা আল আল্লাহ তার চেয়ে উত্তম সার কথা যে মানুষের আল্লাহর দিকে আহ্বান করব ইনশাআ আল্লাহ আমরা এই প্রোগ্রামটা কি আপনার ভিতরে আল্লাহর দিকে আহ্বান করবো রসদ সাল্লা সুন্নার দিকে আহ্বান করব ইনশাআ আপনারা শুনেন তো আপনার কাছে আমার মাত বুঝর এই এলাকাতে আপনি আমার কত কয়েকদিন আগে আপনি আবদাল সৌদি তো আপনি তো প্রোগ্রাম ইসলাম তাই নামার ব্যয় সম্পর্কে হয় যাই হোক তো যে আশা করি আমার মা তো আপনারা বুঝরা তো আল্লাহ দিন ফাটাইছেন আমরা একটা আয়াত সলাম প্রথম দিকে খবর গিয়া আললে খবর আসেন খবর মর্তা নাই সব মর্তম এখন আমরা যদি সব মর্ত খবর গিয়া আললে করাইব তিনটা প্রশ্ন করাইব এর মাঝে একটা দিন সম্পর্কে প্রশ্ন আছে কিনা না সঠিক প্রশ্ন কি তা সঠিক ভাবে হ্যাঁ আপনি ইনা খেয়েও আসেননি যে দাদারে তাই দেখছেন না জীবদ্ধ যে দাদারে দেখছেন আসেননি দেখা আজ অনেকে আসেন দাদা দাদারে যে দেখছেন না তাই স্বপ্নে দাদারে দেখা দেব হ্যাঁ কেউ জীবতে দেখছি নাতাম না দাড়ি টুপিয়ালা যদি আমার দাদা কহাদা আর যদি দাড়ি সারা কয় আমার দাদার স্বপ্নের মাঝে আমরা দাদা আমরা দাদারে দেখছি না হয়তো দাদির কাছ থেকে হয়তো আব্বার কাছ থেকে একটা জানি যে ও লাখিয়া নিশ্চিত ভাবে কইিতাম মনে যেদিন আমার দাদার স্বপ্নে দেখছি সম্ভব না কারণ আমি দেখছি না যখন তো আমরা যখন আল্লাহ সম্মান সম্পর্কে আমরা খবর হয়ে গিয়ে প্রশ্ন করা হইব এবং প্রশ্ন আগে আউট করে দে হয়েছে আগে আউট করে দিলেছেন যে কীতা ফরিকার প্রশ্ন হইব ইগু আগে কিনা ফ্ল্যাশ হয়ে গেছে আমরা যে আগে আউট হয়ে গেলে ফরিকায় শিক্ষামন্ত্রী বন্ধ করে দেন বাতিল করে দেন কিন্তু এগু আগে আউট হয়ে গেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হইব যে ফয়লা প্রশ্ন কীটা তোমার রব খেয়ে আল্লাহ সম্পর্কে জানতাম তা আল্লাহ সম্পর্কে যদি সঠিকভাবে কেউ না জানে তাহলে সে জবাব দিতে পারব যে পরীক্ষার প্রশ্ন আগে আউট হয়ে যায় বুঝতে হইব এই ফরীক্ষা কীতেই আরও জটিল হইব সহজ হইব জটিল হইব তো আল্লাহ সুবানার প্রশ্ন করবা খবর কি করবা আর এই প্রশ্নপত্র আগে মহামন্ত্র আউট করলেছে তাহলে পরীক্ষাটা একটা কঠিন জটিল হইবা প্রশ্ন হলে কি তোমার রব খেয়ে তো রবরে সঠিকভাবে জানতে হইব আপনি পৃথিবী তো মানুষ আছে তারা কিতা করে নিজের রাতে রব বানায় বানাইয়া পূজা করে গাঙ্গ রব নিজে বানায় বানাইয়া হেউ ইবাদত করে আছে কিনা না আর কিতা করছে রব রব বানাইছে গিয়া তারা কিতা করছে তারা আলেম বানাইছে তারা আলেম ধর্মযাজক হলে তারার ধর্মর গুরু হলরে তারা গীতা করছে রব বানাইছে আল্লাহ সুবাহ তাহলে এই কথা কোরআন করিমা মজা কেন ইহবা আহম ও রহবান আহোম আর বা ইন্দুনিল্লা তারা তারা আলেমক হলরে ধর্মযাজক হলরে গীতা করছে রব বানাইছে ই আয়াতটা নাজি লিছে খ্রীষ্টানকলের ব্যাপারে খ্রিস্টানকলে তার ধর্ম যারা পাদ্রী আছে ফাদার আছে তারা ধর্মযাজক যারা আছে তারা গীতা করছে রব বানাইছে আদি ইবনে হাতিম তাই হাতিম তাই নাম একজন দানশীল ব্যক্তি আস্তা তানসেলে আদি তাইন যখন মুসলমান হয়েছেন তাই পন্ডিত আসা ইহুদি পন্ডিত তাইন যখন ইসলাম গ্রহণ করা তাইছেন রসদামর কাজাত ইসলামের সৌন্দর্য ইসলামর মহত্ব ইসলাম সম্পর্কে জানিয়া তাই যে দিন আশাক জানার তাই এটার গ্রহণ করবার লাগে যখন আইসেন তখন রসদামের কইলাই ইয়ার রসোল্ল্লাহ আমি ইসলাম গ্রহণ করবার আমার একটা প্রশ্ন আছে আল্লাহ রসোল্লা কইলা যে প্রশ্ন তখন তাই প্রশ্ন করল যে এই যে আয়াতটা নাজি লইছে যে তারা তারার আলেমহলরে রব বানাইছে এটা আয়াত তো নাজি খ্রিস্টান হলের ব্যাপারে এটা আয়াত নাজি লইছে নাসারাদের ব্যাপারে তো আমি লামগি নাসারা হল পণ্ডিত আমি নাসারাদ ধর্মযাতক আসলাম আমি তার শীর্ষস্থানীয় মানুষ আসলাম আমরা তো করেছো আমরা আলেম কোনোদিন রব বানাইছি না তো ইয়াটা আমার বুঝাই দরকার আল্লাহ করে তারা আলেমহ্লার রব বানাইছে কিন্তু আমরা তো বানাইছি তখন রসদ সাল্লাহিসা যে তুমি না আলেমুখলে যখন কোন জিনিসটা হালাল করতা তুমি তো একটা মানিয়া নিতাইনি কেন মানতাম কোনো জিনিসটা হারাম করতা এটা মানতায় মানতাম হালাল এবং হারামরার অধিকারে হার কোনো জিনিস হালাল আর কোন জিনিস হারাম এটা আল্লাহ খেয়ে আল্লা সারা আল্লা সারা তার আলেমুখ যখন হালাল করতা যখন হারাম দিতা তখন তার মানিয়া নিতা গিয়া তখন মানিলাওয়া নামইল লগিয়াত রপ মানা মানিলাম মানে কীতা যে তারার তারার রব বানাইছে আমরা রব খায় রববি হাল্লা রাধি তো বিল্লাহি রব্বা আহ্লা তুমি আর রব ফাই আমরা খুশি হয়ে গেছি কিন্তু তারা তার আলেমলা হয়ে রব বানাইছে কিন্তু তাই রব বুঝছিন না কিলা রবইলিয়া যে হালেমে যখন ফটোয়াছে এটা হালাল এটা হালাল হয়েছে হালামে যখন ফটোয়াদ হারামরে হালাল বানাইছেন হালালে হারাম বানাইছেন এলা ফটো দেশে আসেনি জানতানি জানতা চাইনি জানার ইচ্ছা আছে আমরার দেশে ইলা আছে ইলা আমরা সমাজও আছে আমরা আমরা কিছু আলেমহল আমল ঘরে রব বানাইছে না বানাইলে গিতা করে বৌরে নিয়া ফিরসাপের ফাওয়াতে সালাম করা বৌয়ে যদি আমার বৌয়ে যদি তান তালেগে আমার বৌর বি হালাল না হারাম হালাল আর যার যার বিয়া করা হালাল তার মুখা যদি আমার বৌয়ে যদি সাইন মুখা চাইলে হইব না আর দরলে কি আমরা যে জিনিস আল্লাহ হারাম করছেন কিতাব করছি হালাল করছেন ইলাকি ফিরে আসেন কিনা না তাহলে হালাল হারাম না আমরা দেশে একবার ফটো আসলে আপনার এখন আপনার খুব সজাগ ইন্টারনেট ব্যবহার করেন ফেসবুক ব্যবহার করেন লেখাপড়া না জানলেও মোবাইল ব্যবহার করতে পারেন এখন আগরার যুগ নাই অন্ধকার যুগ নাই এখন আলোকিত যুগ এখন আপনার অনেক কিনা করেন এখন পয়সা দেওয়া মাতেন এখন এম দিয়া মাতেন আপনার বিদেশ বাতি যাইতাই এখন তাকে ইন্টারনেট মাতেন এখন আর মোবাইল না এখন ইন্টারনেট ঢুকে হাসা কিনা না এখন আমরা না আপনার তো ব্রেইন কুলবার লাগে আর এই একবার ফটু আছে লন্ডন এফা হারাম আসা না এই ফটুয়া এখন উল্টে গেছে নি হ্যাঁ মসজিদ মাদ্রাসা কিছু হয়নি লন্ডন সারা এলাকা একটা মসজিদ বানিয়ে মসজিদে একটা খার্ম লাগিয়ে আইপিএস একটা লাগে টাইস লাগে ফেলা লন্ডনে খেয়ে আসেনি ফেলা তুমি বার করবা যদি লন্ডনে থাকে তারয়লা যাইবা ইয়া পাবা তুমি লন্ডন থেকে আইসা মসজিদে একটা আইপিএস মসজিদে জিনিস লাগে কিনা না চাই কিনা না তাহলে বুঝা গেল যে নাই আসা কি না না ইংরেজি হারাম আসি আছে কিনা না এখন হুজুর ওয়াজ উঠে আলো ইংরেজি তুই দুই এখন মাতিয়া বুঝাই আমি কিছু জানি তো ওয়াজ ঘুরাই নাকি তো মানে খ্রায় বস্তায় তোলা এখন মুরব্বী হইলো তাইনও এখন ইংলিশ মাতিয়া বুঝাই আমি ইংলিশ জানি তাহলে কি হারাম হালা আপনার বুঝা নাই আমার মাত এক সময় আলেম উলামা শান হে উকা খাওয়া তার জর্দা খাইন জর্দা খাওয়া হুজুর আপনার এলাকায় মানে নাই স্পেশাল জর্দা খাইন খানাইকারট খাই হাজাকি না হাজাকিনা না খাই না সবাই খাইনা সবর কথা আমার সবর দিকে অনেক হুজুর মসজিদের ইমাম হলে জোরদাও না খাইট খাই কিনা না আমার না খাইলে তো বালা অনেক অনেক মাদাসা আছে আপনি মাদাসারও হুজুর খায় কিনা মসজিদের ইমাম সাহায্য খায় অনেক জায়গায় জর্দা খাই যদি যদি সিগারেট টানিয়া না খাই তাহলে খাইনাইয়া খাদা খায় দুই জিনিস দেখবাই দুই জিনিস না এক জিনিস এ এক খায় না টানিয়া খায় এখন যদি টানিয়া খাওয়নি করে সিগেট খাওয়াই মখরু বা হারাম আপনি কবা যারা সিগারেট তারা হ্যাঁ হুজুর আমরা তো টানি টানি দুমা খাই আর আপনি তো ডাইরেক্ট বর্তমান বিশ্বের শীর্ষস্থানীয় আলেম যারা আছেন সব এক বাক্যে স্বীকার করছেন এক বাক্যে সবার ফটোয়লিয়া যে জর্দা তামাক নিক এটা সবইলগিয়া গুলফাতা আল্লাফা ইতা সবইলিয়া হারাম হারাম ফটুয়া দিবার লাগে এখন আর হুজুরো হাজার যাব লাগে না আপনি সিগারেটর বাডুটা আতলিয়া ওর সাইডে দি লেখা আছে সিগারেট খিতা কোটায় মৃত্যু আছে কিনা না তাহলে যে জিনিস মরা মরায় আপনার মৃত্যু করে হারাম হারাম হারাম আপনার প্যাকেটেও সাক্ষীদের যে হারাম এখন তো আবার সরকারে কইছে কিতাকিটি ছবি টবি দিয়া দেয় আরো আপনি বাদ দিতা খাইতানা সত্যি কিনা না তাহলে আমরা বুঝার তফিক দান আগুন লোকজন জাহান খানি দু যদি আপনি খাইনি জাহান নামও গেলে আবার খাবা লাগব আর বাদ দিতেইবিয়া বালা খানি খাইবা যাতে ঘন গেলে মরার ফলেও কিনা করতে বালা বালাখানি খাইতে হরেন আপনি তো অবশ্যই অনেক সিগারট খাবার আছেন কি ওয়াশ হুজু ফেল এটাক করে দিলাম মুখে তো যাই হোক যে কথা কোয়াটা আপনার ব্রেইন খুলবার যে অনেক জিনিস আছে আমরা হালাল হারাম বানাইছি আমরা হাল্লালহারাম বানাইছি আল্লাহ সু বানাতে বুঝার তৌফিক দান করুক তো যে কথা কথা যে আমরারে খবর ইয়ালে ফয়লা আল্লাহ সম্পর্কে জবাব দিয়ে হতে পারে আল্লাহ সঠিক পরিচয় আপনার আমারে জানতে হইব যদি আপনি কইন আপনার আল্লাহ সম্পর্কে এমন বিশ্বাস রাখেন যে যে বিশ্বাস মোহাম্মদ রসুল্লা গিয়েছেন না কোরআন হাদিস না তাহলে আপনি আল্লাহারে সঠিকভাবে চিন্তা ভারতা নাই আর সঠিকভাবে আল্লাহারে চিন্তা না পারলে আপনি যখন খবর গিয়ে আলো প্রশ্ন করা রব বুকা তোমার তা আপনি সঠিক সঠিক পরিচয় জানতে হইব দ্বিতীয় দল আমার দিন উকা তোমার দিন কিতা যে আমরা আজকের বিষয় তোমার দিন কিতা দিন আল ইসলাম ইসলামর লোক আপনার কোন সম্পর্কেও নাই ইসলাম আপনার তো বাড়িতে আসিল না লাগাবাড়ি তো নাই আপনার গাও তো নাই এখন আপনি ইসলাম খবর গেলে জবাব দিতে পারবা খবর গেলে যদি আপনি সঠিকভাবে ইসলাম সম্পর্কে জবাব দিতে চান তাহলে ইসলাম আপনার গাঁত থাকতে আপনার লাগাবাড়িতে থাকতে হইব আপনার বাড়িতেও থাকতে হইব আপনার নিজের মাঝেও থাকতে অব সত্যি কিনা না তাহলে ইসলাম হইলে দিন দিন মানে কি তা দিন হইলি ওয়ে অফ লাইফ দিন মানিল জীবন ব্যবস্থা দিন মানে মোকাম মেল নাজামে হায়াত দিন এল কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনি যে আপনার বাড়িতে ইসলাম আছে কিনা না ইসলাম যদি না কি আর যদি ইসলাম লো ইয়া হামাইন তাহলে আলাইকুম বউ সামনে পড়লে সালাম দিবা ফুলি সামনে বললে সালাম দিবা মা সামনে পড়লে সালাম দিবা খামার মানুষ সামনে পড়লে সালাম দিবা ওটাই এলি ইসলাম আপনার বাড়িতে থাকবো আপনার বাড়িতেই বাড়িতে সময় দু আছে কিনা না আর নাইলে ওয়াজ মাহিলাম সুভান্লামদুল্লাহ কইলাম সুভান আল্লাহর জায়গা আলহামদুলিল্লাহ আল্লাহ জায়গা সুভান আল্লাহ হুজিরে কিতা হইয়া আমরা কিতা হইয়া গত বছর ওয়াজ মাহিল যতক্ষণ হয়েছিল আপনার এলাকা দুই বছর না বেশি হয়েছে একজন আনিয়া একজন আনছে নুহা গাড়ি দিয়া আপনাকে আনবা হাইয়েস্ট দিয়া আর যদি কবি না হাইয়েস্ট দিয়ে আমরা হেলিকপ্টার দিয়ে বক্তা হেলিকপ্টার দিয়ে আনলে না কহিলাম আমরা বক্তা হইশবা আমরা আজকে চেষ্টা করবো আপনার কিছু ইনফরমেশন দিতাম যেগুলা এক বৈঠকে তো ফুরা ইসলাম সম্ভব নয় আমরা ইসলাম সম্পর্কে কিছু ধারণা দিতাম যাতে আমরা ইসলাম হইলে একটা জীবন ব্যবস্থা আপনার ঘুমাই সময় ইসলাম আছে কিনা না ঘুম থেকে উঠতে উঠতে সময় ইসলাম আছে কিনা টয়লেটও গেলে ইসলাম আছে কিনা টয়লেট থেকে বাড়াইতে ইসলাম আছে কিনা গাড়ির ইসলাম আছে কিনা সব জায়গাতে ইসলাম আসে রসুদ মানা। ইসলাম তরিকায় মানত ইসলাম সাহেব কিবলার তরিকায় ফিরসাপর তরিকায় বুজুরগানের দিনের তরিকায় সমাজের তরিকায় বাপদাদার তরিকায় হার তরিকায় মানতে মহাম্মদ রসুল্লা সাল্লা তরিকায় সাহেব কিবলার তরিকা ফিরসাবর তরিকা বাপদাদার তরিকা সমাজের তরী এলাকার তরিকা আপনার নিজের তরিকা যদি কুরানোর তরিার লগে মিলিয়ে যায় মানতে আপত্তি আছে মানতে আপত্তি আছে কোন আপত্তি নাই কিন্তু যদি এইসব তরীকা যদি রসুলোর লগে না মিলিয়ে তাহলে কোনটা সার্তা আর কোনটা দর্তা দার্তা কোনটা বাপদাদার যদি মিলে না তাহলে আপনি কই ধরো কিসের নামাজ ধরো লেখামে হইতে ইমান মিছিল দিয়ে লেখামে হইতে না বিশ্বাস আপনার বিশ্বাসের মাঝে থাকতইব যে আমরা এ খালার ইবাদতার লোকের শরীর করি না আর আমরা একটা তরিকায় ইবাদত করি মোহাম্মদুরসুল্লাহুল্লা ইসলামর তরিকা এছাড়া অন্য কোন তরিকা আমরা মানি না এইটার নামে মানুষ আপনার মহব্বত থাকতে পারে ফিরসাবুর লাগে আপনার মহব্বত থাকতে পারে বফদাদ্দ আপনার শ্রদ্ধাবুধ থাকতে পারে আমরা কোনো সময় তারার হেওয়া প্রতিপন্ন করতাম নাই তারার গালি দিতাম নাই তারা তিরস্কার করতাম নাই কিন্তু সসম্ম আমরা কীতা কর্ম তারা একটা ত্যাগ সত্যি কিনা না আমরা বাপদাদা একটা করিয়া এরা আমরা বাপদাদাতে এই ফটো আসছিল লন্ডনী ফসা হারাম আমরা লন্ডনে ফুয়সা হালাল করছি যে লন্ডনে ফুইসা হারাম এই ঠিক কারণ হারাম যদি লন্ডনে হয় লন্ডন হারাম হইব বুড়ুঙ্গা বাজারও হারাম হইব আর হালাল হইলে দুসা হালাল তরিকায় রুজি করলে একটু গীতা হইব সত্যি এটার কারণও আসল কারণ আগর আলমত লন্ডন গিয়ালা দেখা গেছে আসিল না মাঝে আইস বেনামাজি হয়েছে মানুষ কেও গেলে বোমাজি গেছে না এখন গেছে এখন ফটুয়া ঘুরছে তাহলে ফটোয়ালেও আপনি মনে করেন না যে হুজুরি একটা ফটুয়া দিল ফটুয়া অপিনিয়ন মতামত এটা বদলে না না না আপনি উদাহরণ দিলাম কিনা না আল্লাফ করবা তারা জানেন আল্লাহ আল্লাহিনা আর আমরা বুঝ দিতা আমরা যাতে সত্য সঠিক জিনিস আক্রিয়া ধরতাম পারি হেদায়ত আল্লাহর কাছ থেকে কি হয় আল্লাহ হেদায়ত না দিলে দিতা আল্লাহ আরেকটা আয়াত আমরা এটা মধ্যে আল্লাহ সুবাহ সে ইসলামরে সারিয়া অন্য কোনো দিন অন্য কোনো জীবন ব্যবস্থা সে অন্বেষণ করব সে তালাশ করব সে ফল করব ফালাঙ্গালামিন এটা আল্লাহ সুবান করতে আখিরাতি সে আখিরাত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব আপনে ইসলাম ছাড়া অন্য কোন দিন অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারত একজন মুসলিম ব্যক্তি তার দিন নার নাম কি দিন আল ইসলাম ইসলাম হইল গিয়া কোরআন এবং কোরআন আপনি খাম করতেন কিন্তু হালাল খাম যদি হয় তাহলে এটা জায়জ কিন্তু ইবাদতার ক্ষেত্রে যখন আইবাদ আমি একটা উদাহরণ আমরা তো বেদাত ওদাত করলে মানুষটা এ সপ্তাহালে বেদাত বেদাত আপনারা ফ্যান একটা বিদাত নানি ওই দিয়ে লাইট এটা তো রসুলের যুগা আসিল না ক্যামেরা ইতাবিধাতনি এটা তো রসুলের যুগা আসিল না এটা না বুঝার দলিল কারণ রসুল সাল্লামে আইসেন না ফ্যান কিলা চালাইতেই লাইট কিলা চালাইতেই তো কি ইবাদত ইবাদত নামাজ রোজা কিলা হজ কিলা ফর্তা জাকাত কিলা ইত্যা জিকির কিলা ফর্তা ঘুমাইতে সময় কোন দোয়া ফর্তা কিলা ঘুমাইলে রসুলের তরিকা হইব না রস লি ওটাই গিয়েছে আর দুনিয়ার ব্যাপারে কীছেন এটা তুমিটা বেশি জানো তবে একটা সীমা আছে যে ইসলামর যে গন্ডি আছে গন্ডির বাইরে গিয়ে আপনি দুনিয়ার জিনিস আপনি খেত করতে অসুবিধা নাই আপনার আইলের ভিতরে আপনি খেত করি গঞ্জা খেত করতে পারতা করতে পারতা নাই ধারাপ খেত করতে পারতা নয় বুঝে আর আরজনের আইল খাটিয়া আপনি আপনার খবরের জায়গা বানা ফার্তা নাই বুঝেন নাই আপনার ইন মধ্যে আপনি দান রক্ষা নাইলে বুটটা রক্ষা আর রাটা শুরু করতা কিতা কইয়া আপনি তো কিতা গান গাইনি রয়েছে হারি গান গাই হারি গান খর্তাল গর গায় আর মার্শাল্লা তো আমরা ঘুরবেলাত আমার তথা হয় তো ইলা রয়ে যা বার্তা আপনি কিতা কহিয়া বিশ কইয়া শুরু করতেছিলাম যে প্রত্যেকটা সাজ কিতা দিয়ে শুরু করতেই খাওয়া শুরু হই দিয়া বিশ দিয়া গর গর ডুকিয়া দরজা বন্ধ করতাকি কইয়া বিশমিল্লা কইয়া লিও কেইছেন বিশমিল্লা কইয়া যদি আপনি যতদিন বিশমিল্লা সারা খাইছেন আপনি আমি খাইছি ততদিন লগয়া খেয়ে খাইছে শয়তানে খাইছে আপনি আমি দেখছি না কিন্তু শয়তানে অবশ্যই খাইছে বামা দিয়ে খাইলে লগয়া খেয়ে শয়তানে খায় আমরা তখন এখন ফ্যাশন চাল এটি সময় ফেলা বাগুয় দিয়া যত বড়ো মানুষ অত বেশি বাগু দিয়ে খায় সত্যি কিনা না না লিডার টিডার সিগারট কাহীরা বাগুয়াদি সাহ কাহীরা বাগুয়াদি সবটা বগুয়া দি বাগুয়াদি মানে কি ফ্যাশন হয়ে গেছে শেতানে আগ্রহ যে প্রত্যেকটা কাজ শুরু করতেই বিসমিল্লা দিয়া দিয়া যদি আপনি ঘরের দরজা বন্ধ করেন জানেন নি দরজা শৈতানে খুলত পারে না খুব ক্ষমতান কিন্তু বিস্মিল্লা দরজা লাগে আর খুলত পারে না বিসমিল্লা তো রসুর সাল্লা আল্লাহ নাম নিয়া যদি গর ঢুকা হয় ই গর শৈতান থাকেনা সালাম দিয়া গর ঢুকলে ইগর কিিতা থাকেনা শৈতান থাকেনা আপনার বিল্ডিং যদি আসসালাম তাহলে ইগর শৈতান থাকবো তাকতো নয় বিসমিল্লা ছাড়া আপনার আপনার আমার বিবিয় যতদিন বাচ্চা দুটো ততদিন লোক একাইছে শয়তানে খাইছে রসুর সাল্লাহ আলাই এইটাই এইভাবে শিক প্রত্যেকটা খাজ রসুলোর করতে হইব আপনি যে কথা যে আপনি আপনার জমি কর্তা হালাল হালাল জিনিস কর্তা একগ্র মানুষটি কোয়া ফেন বেদাত লাইট বেদাত এটি না বুঝার দলিল রসী সাল্লাই ইসলামের যুগ বা ট্রাক টেম্পু আসিল টম টম আস না টান যোগ্য বাহন হিসাবে কিতা আস মানুষের জায়গাতে ঘোড়া আস উট আস গাদা আসিল রসামে গুড়া তুড়তে বদলিবিত তাহলে দোয়াটা হইল কি ই বাদত দোয়াটা কেদা এ বাদতো বদলিত নাই রসদে টটও গেছেন ও দুরা গেছেন আগর টয়লেট কিলা আছিল। আপনাদের এলাকা সঙ্কি কইতানি তে মৌরবীক বা গাতে একটা আসলে আজকে টাইসিস উইচ লাগাই একবার বেডরুম থেকে আর ফ্কা আরোহণ করি বাথরুম ফ্কা কিনা না হিনে যাইতে হুয়া কিনা না দোয়া বদলিত না বামফা দিয়ে বদলিত না অটোই লোকি বাদত ইসলামে যেটা ইবেন আল্লাহ সমিতাম জীবন ব্যবস্থা তালাশ করে আল্লাহ সুহান কালে কবল করা নাই আখেরাতি মিনালে কোন জায়গা গিয়া ক্ষতিগ্রস্ত হইব আখেরাত ক্ষতিগ্রস্ত হইব আখেরাতের ক্ষতিটাই যে দুনিয়ার ক্ষতিটা কি আরও ডেঞ্জারাস দুনিয়ার ক্ষতি কীটা হয় ইগো যায়। নিজায় টেইলারসনিয়া কাপড় দিছে খাঁদি লিছে সাইজের বেশ সাইজে খাটিছে এখন আপনি গিয়া কুদাম মারলে কীতা করব কাপড় একটু রান্না দেলাইব নাইলে পয়সা আপনার ফিরত দিলা কিন্তু আখেরাতো গিয়ারলে যদি খবর গিয়ালে আপনার আমার আমল বুল ধরা পড়ে ইগু আর সংশোধন করার সুযোগ আছে শত মানুষরা বিদায় নিছেন কি তার সুযোগ আছে লন্ডন কি যোগাযোগ করা যায় আবার পরে বছর পরে ফিরিয়া আওয়া যায় কিন্তু খবরও গেলে যায় না আখারাতের জিন্দগীতে গেলে কি আর যায় না এই কোনো সংশোধন করার সুযোগ নাই তো এই কাজটা আর অধিক সতর্কতার সাথে যে কেউ সংশোধন করা যায় না একটা কিতা করা লাগে সতর্কতার সাথে করা লাগে কিনা না ক্ষেত্রে আপনি যখন কোনো ইবাদত সতর্কতার সাথে করতে ইবাদতটা আল্লা সুবহান গ্রহণযোগ্য হয় অনেক সময় প্রশ্ন আইতে পারে বেশি পড়লে বেশি সাপ আর দুই তিনটা ঘাত বেশি যদি পড়ি আমরা ফরজ বেশি পড়লে বেশি সব নাই উপা গেলো বেশি পড়লে বেশি সাপ নাই নিয়মিত ফড়লে সাপ কোন সাব নিয়ম মতো ফলেন সব মা বই নক তরকারি রাঁধেন হ্যা তরকারি লবন দিছেন লভন দিয়া ফাউরি লাইছেন এখন সময় না বেশি হয়েছে খাওয়া দিইনি তেল বেশি লবন দিস অসুবিধা কিনা আপনার তো কিন্তু খাইবার জিনিস নি অসুবিধা কিনা কই আপনার মিজা জায়গা থাকবো বোন করছো তো করছো এখন আবার অসুবিধা তাহলে বুঝা গেল বেশি হইত না কি এক্ষুন একটা গাঁথতাক হইনা আপনি কিতা কুড় কুড় হ্যাঁ কুড় একটা কুড় কুদবার লাগে কইস এখন আয়াত এখন বুঙ্গা বাজারের গেসা কিতা খামে আয়াত হেফুদ বেশি করছে না কম করছে কথা মতো করতো আল্লাহ সুভা না হল্লা আমরা আল্লাহর ইবাদত করতাম আল্লাহ লুফু আল্লাহ নটার গ্রহণ করো রসুলের যেটা নিষেধ করে নটা থেকে বিরত থাকো এখন যদি আপনি কেন যে না আমরা আমরা মন মতো করতাম আল্লাহ করবা আল্লাহ সেটা কিব সেটা গ্রহণযোগ্য হইতে নয় সেটা ইসলামের কাম হইত না যদিও আপনি বহুত বড় কাম করেন না কারণ বেটায় ফুকের কুচ্ছে বোন এক বড় করিয়া ফুকের কুতো কিন্তু খাইঞ্জা হইছে না একটা কুড় হইসে না আর কূর না হওয়ায় মালিক তার বেজার ঠিক অনুরূপ ভাবে আপনার আমার মনি বইলে আল্লাহ সুহানা মালিক কইল আল্লাহালা তাইছেন কোন জায়গায় কিলা করতে আপনি বহু কষ্ট করিয়া উঠছেন উঠিয়া আল্লাহ কইলা যুগ রক্ত মাঝে নামাজত তা আর এখন অত ফ্রি আছি এখন কীতা করিলাই এখন নামাজ একটু বেশি ফড়ি আর যুব একটু কমাই নিমুন হইব না আপনার নিয়ম মতো করতে হইব সম্মানিত উপস্থিতি ও কথাটা আমরা বুঝাইতাম সাহেব যে ইসলামের প্রত্যেকটা খাস নিয়ম মতো আল্লা সুবাহ এর বাদে যে আয়ারটা আল্লাহে দেহা আল্লাহ লোকের দেহা আল্লাহ সুবাহ সুরা খাহাফর শেষের দিকে আল্লাহ সুবাহ সাথে যারা তোমাদের রবের সাথে সাক্ষাৎ কামনা করে যারা রবহা করতে হল আমরা আহ্লাহ তুমি সাক্ষী থাকো তুমি আমরা জান্নাত দিলেও তুমি জাহার নাম থেকে তুমি হেফাজত করিও আল্লাহ জান্নাতীয় সব থেকে সুসংবাদ আল্লাহর সাথে দিদার আল্লাহর সাথে সাক্ষাত আল্লাহার সাথে সাক্ষাত করতে হইলে দুইটা খাম যারা করবো তারা আল্লাহ তারাল সাক্ষাত হইব দুইটা খাম যারা করবো তারা কি করবা আল্লাহ লোক দেখা হইব আল্লাহাদের সাথে তোমরা যারা তোমাদের রবের সাথে সাক্ষাৎ কামনা করো তারা কি তা করতে হইব তারা দুইটা খাঁজ করতে হইব ফালি আমালানিহা তারা আমল করতে হইব আমলানিহা সালেহ আমল নেক আমল। আমল আর নেক আমলের মাঝে তোরা ব্যাখ্যা করা দরকার আমি মনে আর যে আপনার দরে ওই জিনিসটা তো বোঝা দরকার একটাই আমল আর তৈলগিয়া নেক আমল আমল এলি একটা যেটাইলগিয়া যে যেন রসুলের তরীকা নাই একটা নামিয়া আমল আর যেন রসুলের তরিকা আছে নামলিয়া নেক আমল বুঝে নাকি দা আল্লাহ সুবাহ তাহলে কোরআনুল করিম যত জায়গাত আমলের কথা কইস আমল খর্ব হে জাহান নামও আমল গর্ব খানো যাইব দুজকও যাইব আর যে নেব সেও যাইব তাহলে বুঝা গেল যে আল্লাহ সুবাহ আল না অনেক কষ্ট করে আমল করবা না আর আল্লাহ কুইস আল্লাহ যারা ইমান আনছে এবং তারা আল্লা সুবাহিতা করবা জন্নাতর মাঝে দাখিল করবা তাহলে বোঝা গেল সে আমল একটা আপনি রোজা রাখবা আপনার নামাজ ফোরবা আপনি হজ করবা আপনার হজ করিয়া হাজির সাব নাম আপনি নামাজ নামাজি সাপ হইব আপনি দান নামইব আপনি রমজান রোজা রাখবা কিন্তু রোজা নামইব কিন্তু এটা আমল হইব কিন্তু ন্যাক আমল হইতো নয় খানলোকিয়া আপনার হজ হইলিয়া আপনার হজ খরচই মাংসে হাজির হইবার লাগিয়া আপনি হজ খরচই আপনার হুজুরের তরকায় আপনার সাহেব কিবলার তরিকায় আপনার বুজুরগানের দিনের তরিকায় আপনি আপনার তরকায় খরচেন রসুলের তরিকায় খরচ আপনার নিয়ত আসছিল যে মানুষে হাজুক হইতা আর তরকাও আসিল কিতা উল্টা তরিকা রসুলের তরকায় নাই তাহলে আপনার হজুক হয়েছে এটা আমল হয়েছে আমল মানছে দেখছে আপনার নামাজ মান্সে নামাজে হয়েছে আপনার রোজা হয়েছে মানুষের রোজাদার হয়েছে কিন্তু এটা আল্লাহ খাচাদ গ্রহণযোগ্য হইতে নাই আল্লাহ খাচার গ্রহণযোগ্য হইতে এলে কিতা হব এটা রসুলের তরীকায় হইতে হইব আপনার নামাজ পড়তে হইব রসুলের তরিকা রসুলা কৈছেন সল্লু কামার এই তুমি আদায় আমারে সালাদা করতে দেখলায় তাহলে সালাদটা খার তরিকা হইতে হইব রসুলের তালিকা হইতেই রসুলের তালিকা এটা এটা আল্লাহ সুবাহ গ্রহণযোগ্য হইব সম্মানিত উপস্থিতি তারপরে যেটা হইলে গিয়া যে আপনার জিকির আমরা দেশের জিকির মাফিলা না আমরা তো এই মাহফিল কোনো জিকিরও করলাম লাইট বন্ধ করিয়া কোন জায়গায় জিকির করেন কোন জায়গা সবে মিলিয়া ইল্লাল ইল্ল আল্লাহ ইন আলহামদুল্লাহ ইতি হয় না। মসজিদ আমরা সময় সব মাইক লইয়া আশেপাশের মানুষ হলো আশেপাশের মানুষ হলরে রে করছি আশেপাশের মানুষ হলো রে করছি আমরা ঘুমাইতে দিছি না হয় না এসে ফজর আগে গিয়া গোস ঘুমাই গেছি টায়ার্ড হইয়া এসে নামাজু নামাজার কিতা ফজর খবর নাই তো জিকির জিকির এই যে মাহফিল এটা কিসের মাহিল এর সারে স্মরণ করি আর আল্লা স্মরণ করি আর জিকির অর্থ জিকির এটা আরবি শব্দ এর বাংলা অর্থ অর্থলীক স্মরণ করা বাংলা অর্থ কিতা স্মরণ করা আপনার জোতা পিন্তিতে সময় বাউফাও গেছে গিয়ে আগে জুতার আপনি আগলাস বাউফাও ফিসে থরাইছেন ফিসে হাইয়া কিতা করছেন ডাইনফরে কিতা করছেন সামনে দিয়া ঢুকাইছেন কেউ দেখাইনফাও দিয়েছেন যে রসুদাল ইসলাম প্রত্যেক খাঁ শুরু করতা তাহলে আপনি ডাইনফাও মনে করিয়া তাহলে এই জোতার ফাও ডুকান এটা কীটা জিকি রইছে কিনা না জিকি রইছে কিনা না হার এটা আমরা করছি হার্লার সন্তুষ্টির লাগে আমরা যে এই যে মাহফিল এইটাই একটা মাহফিল জিকির মাফিল আল্লা রে সরণ করা হয় এই কারণে খারে শরণ করা হর আল্লাহে শরণ করা হর আমরা মনে করছি যে জিকির মাফিল বইয়া কিছু জিকির করা জিরে জুড়ে জিকির রসুদ সাল্লাই জিকির করছেন আল্লাহ আল্লাহ মালাই আল্লাহ সুবাহান্লাহাহা কিয়া মাং কাঙ্গুবিহি ও বৈয়া হুতিা গীতা করো আল্লাহারে শরণ করো তাহলে আল্লাহে শরণ এই আয়াতের উপরে সর্বপ্রথম খেয়া আমল করছেন আয়াত না কার রসুলের উপরে এটার উপরে সর্বপ্রথম খেয়া আমল করছেন আর এর বাদে খারা আমল করছেন সাহাবাইকার আমরা এতে হইব ইসলাম আমরারে মানতে হইব রসুলের তরিকায় রসুলের তরিকায় সব থেকে বালা করি খারা মানছেন সাহাবাইকার আমরা আল্লাহ নাজমাইন তার মত করি আমরারে প্রত্যেকটা ইবাদত করতে ইব আমরা জিকির যখন জিকির করতে হইব কার তরিকায় রসুলের তরীক বিভিন্ন গরমের সময় সালাম দিয়া ঢুকান রসুলের তরিকা জিকির গাড়ি গাড়িতে উঠতে সময় দোয়া ফোরা রসুলের তরি জিকিরাজ নামাজ ফোড়া রসুলের তরি জিকিরা আপনি মেহমান বাড়ি গেলে মেহমান বাড়ি গেলে খাইয়া আত তিলা মারিয়ে আমরা সব রে দোয়া করে লিবা এটা আমরা সমাজের তরিকা আর রসুল তরিকা আল্লাহ্মা আল্লাহ্মা বারিক্লাহম ফি মা রাজাক্তাহমাফা আপনি আজকে এই বাড়ি আইসেন তারা যদি খানে খাওয়ায় প্রত্যেকের উচিত রসুলের তরীকা দোয়া আল্লাহম্লাহুম আল্লাহ্মিকাহিমা রাজাক্তাহুম অকফির্লাহম হুম এই দোয়া ফোলিয়া রসুলের তরকার জিকির বিয়াবাড়ি গেছেন বিয়া বাড়ি গিয়া আল খুদবা দিয়া ফলিয়া হয়েছে কইলাক হুজোর দোয়া করি ওলা আছে কিনা না আতুলা মারি আমরা দোয়া করিলাম আপনি মনে করবা তো দোয়া করলাম মাসা আল্লাহ দুয়া হয়েছে এর বাদে তো আপনার বেটিনতে যাওয়া করেন আর আপনি সব জায়গাতে নারী নেতৃত্ব নারী হকলোর আমরা একবার পর্যন্ত লিডারশিপ কি নারী হকলর বাজারে গেলে বেটিতে টেলার দোকানি যায় না স্কুলের গিয়া খালি খাম খাজো বুঝলেনি অফিসেও গেলে বেটিন সব জায়গা গেলে বেডিন তোর কীতা মার্কেটও গেলে দেখা আগে বেটাইনতে চাকরি এখন বেটাইনিতে বেকার গুরিরা ইতা লাইন মাররা আর বেটিনতে খালি চাকরি করা সব জায়গাত না সব জায়গা মহিলা হলের লিডারশিপ আল্লাহ রসুল্লাহাম হয়েছেন ওই জাতি কোনোদিন কল্যাণ লাভ করতে না নারী হোকরে গিতা করছে তারা লিডার বানাইছে আমরা তো তো লিডার বানাইছি নিচে লিডার বিয়াবি গেলে সারার লিডারশিপ খেয়ে বেশি হাজগুজ খার বেশি অনুষ্ঠান সব নারী পয়লা দামান্দুকতা দেখা যায় দাঁড়িয়েলা দামান্দ রিসিভ করার আমরা লেডিস ইয়াং লেডিস থান গিয়ে রিসিভ করার আর বুড়া তাই দাড়ি উড়ি রাখিয়া শেষ বই আগে আগে তাই উপাডি যোগেছে তাই দেখো গালামুকা বই রয়েছেন আর হুজুরা খান্দা খাইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ খাস দেখলে শক্তি দিয়া পরিবর্তন ফার্স্ট ক্লাস যারা এটা তারা মুখ দিয়া যারা এটা করে না তারা অন্তর দিয়া গিনা আপনি ফার্স্ট ক্লাস ইমানদার জ্ঞান মানে মারামারি শুরু করতে আমরা জেলা জঙ্গি হকলে মারামারি শুরু করে দিচ্ছে ইটা নাই এটা উল্লেখ রাষ্ট্রীয় ক্ষমতা যদি চেয়ারম্যানের দায়িত্বশীল মেম্বারের দায়িত্বশীল আপনি যদি গৌরব প্রধান হন দায়িত্বশীল খেয়ে আল্লাহ রসুল দায়ুসরা কোনদিন জান্নাতের যাইত না যাইত না জ্ঞান দায়ুষ আমার দেশের দায়ুষ খে হইতে দায়ুষ খে যেগিয়ে যেগিয়ে দুইজনে আমরা একজন একজনে যদি মাই দেয় মানুষ না সঙ্গা বদলিকে বদলি গেছে রসুল সোলাই দায়ুষ খেয়ে রসুল সালাই ওই পুরুষ যে তার অধীনস্থিদারিকে তার ফুড়ি তার বউরে তার মারে গিতা করে না ফর্দায় রাখে না বেফর্দা সারি দে বাজারও বেফর্দা সারিদি স্কুলও বেফর্দা সারি দে এই লোকি দায়ুষ সম্মানিত উপস্থিতি তো যে কথা কাত আসলাম যে ইসলাম চালা অন্য কোনো ওয়ে অফ লাইফ অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা হইতো না এটা আপনার প্রত্যেকটা সাজ গিয়া যে বিয়াবিত গিয়ালে আমরা হুজুরে দোয়া করে দোয়া করিয়ে দিলাম দোয়া করিয়ে দিয়ে তারপরে তো আমরা বাকি সব তা বেটান বেটিন এখানো হওয়া তারপরে দামান্দে কন্যা করা দামান্দে সবর সামনে খাওয়াইয়া বুঝা খাইবার জায়গা নাই স্টেজে খাওয়ানি লাগে মালা লাগে সব সব এখন আপনি করাত গেলে তো আপনি কই হুজুর আপনি তো ওয়াজ আইয়া আপনি তো আমরা বাড়িতে গেলে কি অবস্থা আমরা তো এখন লিডারশিপ নাই হাসাও তো নেতৃত্ব সব খুয়া ও বেটির মানে মার কথা আপনার কথা দাম নাই কারণ আপনি অল্প গড়িয়া তুলছেন আপনার ফ্যামিলি অল্প করিয়ে উঠছে আপনার লিডারশিপ গিয়া আমরা নিজেরা বদলিতে হইব এই জায়গা ছিরোতে ইতলে মিছিল দিয়ে হইত এটা ফতুয়া দিয়ে এটা নিজেরা বদলিতেই মুরব্বীতা আমি বাড়ি ছাড়িয়ে যাই আর এখন কয়ে যে দাও কি তুমি তিনশিল্লাত আমরা ইদা সব খালি করি তুমি তো বাড়িতে আইলে কিনা তো যারা বাড়ি চারিয়া যায় গিয়ে ইসলামের ইসলামের দাব দিব তার বাড়ি ইসলাম নাই হ্যাঁ আর গাওয়াম সালাইিত আমরা নিজে ইসলাম মানি না আমরা দেশের ইসলাম কায়াম করিলিতাম এক বোমবাড়িয়া গাড়ি ভাঙিয়া করলিত আরোগ্য সাহা উল্টাইয়া করে দিত আরোগ্য সাই তরিকা এলাকি রসুলের নিজস্ব তরিকা আমার দলের তরিকা আমার বুজুর্গর তরিকা আমার সমাজের তরিকা রসুলের আলী তারা আসে না তারা মিছিল দিয়েছিলাম হ্যাঁ প্রতিপন্ন করা দুইজন অফিসার মরছে আমি দুইজন দুইজন সম্পর্কে জানি আর্মির যে অফিসার মারা গেছে এই বেটে নামাজি মানুষ আছে আর পুলিশের যে মারা গেছে চৌধুরী কশোর এই বিচারা নামাজে সর্বশেষ যে ছবি দেয় বা ছবির মাঝে দাঁড়িয়ে আছে বিচারা এই মুসলমান হলে মারেন আর ইসলাম কায়ম করেন বুঝি ওখানে ইসলাম নইল কি মারামারি ইসলামও জিহাদ আছে কিন্তু জিহাদ করতেব রাষ্ট্র কোন সময়ংল কোন দেোষণা করে তখন কি আমরা আমরা অ্যাটাক করছি আমরা কি তা করছি তার মোকাবেলা করছি তখন আমার নিজের সম্পদ রক্ষা করা আমার দেশ রক্ষা করা আমার নারী সতীত্ব রক্ষা করা এগুলো আমরা এগুলো আছি আমরা জিহাদ কিন্তু আজকে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করি আর মানিয়ানা আপনার বোম মারিয়া নাইভেন কি না এটা ফাঁসি দিব না কিনা করবো আহজুবিল্লা আপনি আপনি সবাই জাকাত দেন নি সবাই জাকাত দেন না অনেকে জাকাত দেন দিছে না কে আপনার জাকাতের হজ করছে নাকি অনেকে হজ করছে না কেউ হজ করে না ফরজ হয়েছে না হজর লাগে ফর টেকা পয়সা লাগব তারপরে শারীরিক শক্তি লাগবে আপনার জাকাতের লাগে নাচ সাহেব নেশাবো লাগবে মালের মালিক এলো আপনি জাগাত দিতা তো আপনি জিহাদ করতে জিহাদ করতে আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবো জিহাদ করতে এলে খালি রাষ্ট্রক্ষমতা তাকলে না। আর কেউ মাল্যাকালে দেখতা না নি যে আপনি বন্ধুকলি আর যদি মেশিন গানলি তাহালে মাল্যাকানি যাহনি হা এখন আপনি রাষ্ট্র বাহির দাম মনে রক্ষা আমরা দেশ রাষ্ট্র বাহিরি ইন্ডিয়ার মাল্যাকিল ইন্ডিয়ার আছে পারমাণিক বোমার আমরা দেশের কিছু নাই একটা যদি পুরা দেশ ডাইন এই এই করা নষ্ট করা যারা ইসলামর নারায়ণ তকবির আল্লাহ আকবর কইয়া হয় ইটা ইসলামর মানুষে করে না মেইন ইসলামী করে এটা ওয়াশ সারি দিছে যে যারা নারায়ণ তকবির কইয়া বোমারের ইসলামের কথা এরা আমরা ইসলামর উপকার করছে না করছে এরা ইসলামর শত্রু না বন্ধু এরা মুসলমানদের শত্রু না বন্ধু শত্রু ইংলিশ ইসলামী ইতিহাস আর হিন গিয়া এসে বোমপাটি ঢুকিয়ে গেছে আপনিও নিরাপদ না আপনিও সচেতন হইতেইবো আপনার ছেলে কিতা করেন কোন জায়গা ফোড়ের কোন মেসো আখের খারালার লোকে মিশের কিজাত ইসলামের কথা কর বম ইসলাম কথা কর না কুরান ইসলামের কথা কর এটা আপনি সচেতনভাবে গীতা করতে আপনার ছেলে না আপনার বাঘ আপনার বাতিস এটা বিপদে পড়লে গীতা করবো পুরা ফ্যামিলি নষ্ট করবো করে না পুরা জাতিরে নষ্ট করে এই ঘটনা পুরা জাতি নষ্ট না আতঙ্কিত আমরা সবাই আজকে দায় টু ভিয়াল্লাহ মানুষ ইসলামর মানুষ আমরা আতঙ্কিত কিসের জন্য এই মাত্র গুটি কয়েক মানুষ এটা করে সে আমরা সবরে সচেতন হইতেইব এবং আমরা রে এই ব্যাপারে সতর্কা সম্মানিত উপস্থিতি যে কথা কাতাম যে আপনি আপনার মুখস্ত করতে আপনি তো মুখস্ত করতে রাজি নাই আছে নাম্বার মুখ তাহার আছে নাম্বার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিন দার কারণ মুগস্তর মুখস্ত অত কঠিন করতে আর মাঝে দোয়ার কথা হ্যাঁ আমরা হুজুরাই হুজুরাই শর্টকাট তো আমরা ওল্লাহি যদি আমরা গুম রুম বেডরুম যদি হুজুর যাওয়ার চান্স থাকতো তাহলে আমরা গুমোর ধোয়া ফেললাম নাহলে খয়লা মানে হুজুর আপনি গার নকা আমরা ফার্সি না না মাপা করে বার হুজুর রাখে কয় হুজু করবা মা বা ফলা শিকাইছেন তে কিছু শিকাইছেন না রব্বির সামহু মামারব স্বীরা শিকাইছেন না হুজুর হল আটাইছেন না মাদ্রাসাতে পড়াইছেন না মসজিদে পড়াইছেন না হুজুর তাকতে ফড়াইছেন যারা আছেন সবাই অধিকাংশ কীতা করছেন কুড়ানা ফাউরি লাইছেন ফাউরি লাইছেন কেউ যা ফাউরি হুজু তাকতে শিকছা কিনা না সবে শিকছেন মা বাপে নিয়া কষ্ট করে শিকাইছেন শিকানি ফলেও করছেন মা বাপে চিনি আমার খুব কুরান খতম ফরিছে এর ফলে নাইখানে চর্চা না থাকার কারণে এখন আপনি উফরেও নষ্ট লিখিত হয় নিচে নষ্ট লিখিত হয় আপনি এখন তুগাই খান্দা সারা কিছু নাই নাইন এখন মা বাপ মরলে তো এখন বারটিয়া হুজুর সারা কেউ তো রাস্তাও আছে নি রাস্তা তাহলে আমরা বুঝার তৌফিক দান্কা আপনি দুপারে অত কষ্ট করেন আপনি আখারত দু জিন্দি ষাট বছরের জিন্দগি একশো বছর একশো বছরের মুরব্বী আছে নি এলাকা নাই একজনোয় একশো বছর আগে না তাহলে আমরা সচেতন হওয়ার দরকার আছে কিনা না সে আমরা হিনকিয়া চিতা করতাম হিনক মাও যাইতানাই বাপু যাইতানাই বউ যাইতানাই বাচ্চানো যাইতানাই আমার একলা একলা জবাব দিয়ে করতেই তিন লাগে একটা ফিকির করার দরকার আছে কিনা না একটু সচেতন ইমাম হুজুর আমরা কোরআন ফাউরি আপনার ক্ষত আপনার টান থেকে কম না বেশি বেশি হইব সুরু করে দেব কা আজকে থেকে শুরু করুক কা হালকি শুরু করুক আপনি চেষ্টা করলেন ইনশা আল্লাহ পারবা আমরা আল্লাহারে চিন্তা আল্লাহিক দান্কা সম্মানিত উপস্থিতি এতে হইব আমরারে কোরআন এবং সুন্নার লোক থাকতে হইব ইসলাম হইল গিয়া কাল আল্লাহ কাল আর আল্লাহ যেটা কইসলাম যেটা ইসলাম আর কোরআন এবং হাদিসে সব থেকে করে মানছেন খারা প্রত্যেকটা ইবাদ তার মিলাইতে হইব কেউ তার আল্লাহ জান্নাত সুসংবাদ দিস তার মিলাইতে হইব আর যদি আপনি আমরা অমুক হুজুর আসেন তমুক হুজুর আছেন অমুক তরিকা আছে অমুক তরিকা আছে ই তরিকা কোনটার ভ্যালিড নাই সার্টিফিকেট নাই সরকারি কোন নাই খাটটা আছে সাহাবাই কেরামটা আল্লাহ সুহানুদা সাবিলিনের রাস্তার বিপরীত যারা চলবো তার নোয়ালিহি মাতুসলিহি জাহান নাম তাদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করা تن حوکاین دیرا اللہ طریقہ زار دی دی دی رسول طریقہ داخار مانسر আমরা কিতা করি আমরা শপথ নেই শুরু করা আপনি যেস্তাম যে কোনো বিষয় যদি কইবা যে আপনি আলম তুমি যদি না জানা তাহলে আহলে জিকির জিকার করো আলমদেরকে জিকার করো কিন্তু আপনারে আয়া জিকার হলাম ভাই আমি তো যাইতাম আসতাম কিতা রোড। ও হাইওয়ে রোড বা সিল ডাকা সিলেট রোডও উঠতাম অনায়াসিকা যেমন আপনি তো ওয়াই দেখবেনি আপনার হামলিয়া যে রাস্তা আছে ওখান দেখাই বাড়ির ফুটে দিকে গিয়া আর ও বন্ধের মাঝে ফুলিয়া খুনা খুনি আপনি আর তারপরে দাও আর মুখ তা আমরা অবস্থা আপনি কোন আলেমে আপনার সঠিক রাস্তা দেখাইরা সঠিক রাস্তা মানে কি তা রসুলের দেখাইরা আর তাই যদি কেন না আমরা শর্টকাট তৈরী হল আমরা ফিরসাড় তৈরী আপনি যদি এটা খালি এক পর খালি এই ডাইরেক্ট গিয়া সার্টিফিকেট আছে গ্যারান্টি আছে নাই আপনি যদি কন না আমরা বাপদাদা অত তারা ভুল আপনি দেশের বুঝছেন তারা নি তারা মানছেন আমি কইছি ওখান সে আলে মোলামা সমাজের কথা দেশের কথা বাপদাদার কথা যদি খুরান তাহলে আপনি আমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইম অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইম আল্লাহ সুহান দান্কা যে কথা কত আল্লাহ সুহানা কৈছেন ফালিহা আমালানিহা যারা নেক আমল করব ওলা ইয়ে শিরিকবি ইবাদি রব্বি আহাদা তাদের রবের সাথে কিতাব করতো না সিরিক করতো না সিরিক কিতা বুঝেননি আল্লাহ লগে শরিক করা আপনি তো এলাকার শরিক আছেনি। শিরক করা আসেনি আসে খসম খসম খান নামে করা লাগে আল্লাহর নামে আমরা দেশে আল্লাহর নামে আল্লাহ সারা অন্য নামে খসম করা আছেনি মরা হাটোর দরিয়া কইয়ার হয় কিনা না ও বান্দর তেলে বইয়া খার আত আত বাচ্চার মাথা তাত রাখিয়া কয় ক্ষয় কিনা না মরিয়াল মাটিতে বা মাটি কিন কিলা না তাইলে কিতার খসম হইল সালর খসম, মরা খাটর খসম, মাটির খসম ফুয়ার কিতার খসম ছাত্রনীতে তো বইয়ের মাঝে আতম করে খসম খান নামে হইতো আল্লাহ রসুসালাম হোসেন মান হালাফা হিফাক আশাকা যে আল্লাহ নামে হলফ খবর শপথ খরব সে কিতা করব শিরক করবো আল্লাহ সারা নামে শপথ করা যাইব আপনার কইলে আল্লাহ নামে হজম করবা নাইলে হজমা জানো হজম হরণ্য গিতা করতেই আল্লাহি আল্লাহ হজম করে কইনাইলে হজম করার দরকার নাই আর ইজা যদি অন্য হজম করেন তাহলে কীটা হইব সির কিতা বুঝেন শির্ক বুঝেন নাকি তা সির্ক করলে সব আমল নষ্টই যায় আপনার নামাজ রোজা হজ জাকাত তা কীটাই যায় বরবাদ যায় আমরা অনেক সির কল আছে দুই একটা খই আপনি কই দামনি আপনি তো সময় তো বেশি না তারপরে দুই একটা খই এত কষ্ট করি আমরা আইসি আর কষ্ট করি আয়োজন করা আইসি আল্লাহ আমরা আওয়ারে বোয়ারে আয়োজনটা খবুলা এনটা আমরা যেটা উপকারী ইলিমর্জন করার তৌফিক দান্কা সেটা শুনলে যেটা সত্য সঠিক জিনিস ওটা আমরা আর যেটা বুল হুন্মু এটা থেকে আমরা হেফাজত সরক্ষা আমরা সত্য সঠিক জিনিস আল্লাহ আমরা গ্রহণ করার তৌফিক দান আমরা দেশীয় বিপদ আপদে পড়লে বহু জায়গা নিয়ে আপনি বিল্ডিং আছে নাকি বিল্ডিং আছে নাকি বিল্ডিং মানুষ একটু চিন্তা করুবাহান গরু ছাগল মহিষ অন্য কোন প্রাণী বানাইছেন না আপনারা আমার আল্লাহ সুবাহা কিতা বানাইছেন আশরাফুল মখলুকাত বুদ্ধি দিয়া বানাইছেন বিবেক দিয়েছেন কিনা না আল্লা সুখিয়া করত না আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা মাছ খাইতে না তাহলে মরা মানুষের উপরে আপনার এলাকার বিল্ডিং এই বিল্ডিং দেখলে আপনার আসিয়া কথা না হয়তো বুকা মানুষ মরা মানুষ মারা গেছে তার উপরে কাপড় দেওয়া কত মানুষে কাপড় ফান না কত মানের বিল্ডিং ফান না টাইস এস এস পাইপ ও তা না মাজার নাই ফাইতে এলাকা আরগ্রিয়াত্তি দে কত কবরে জলের প্রদীপ মসজিদ নাই আন্দা এর আর খবর বাতি দে এটা খাদের লক্ষণ এটা সির্কের লক্ষণ আমরা আশেপাশে পত্তুলিক আছেন হিন্দু আছেন তারা কী দা করেন তারা মাটিকা উপর পূজা করতে হয় তারা পূজা করে মাটির উপরে আর মুসলমান লোক মাটি কার নিচে পূজা করতে হে মুসলমান লোক খানা করে মাটির নিচে মূর্তি মানা করে মরা মানুষ যদি নেক্কার মানুষ খার ইবাদত নেকা রয়েছেন তাহলে আপনি আমি সার ইবাদত করতাম আপনে আমি এখন আল্লাহ ইবাদত বাদ দিও মরা মানুষের ইবাদতো লাগি গেছি তার কাজাত নিয়া ফয়সা দিয়ার তার কাজাত গিয়া দুহাসাই ইয়ার তার মোমবাতি আর কাজ আমার নজর নেওয়া দিয়ার বিভদ করলে তার মান্ন মানি আর আল্লাহলে আল্লাহর ইবাদতলা করা লাগে আপনি তো আল্লাহর অলি হইয়া এখন আর উলিয়ার আপনি তাগুতার অলি হয়ে গেছেন আপনি আল্লাহর ইবাদত বাদ দিয়ে এখন আল্লাহর দিনের খাদেম হইতে আসতে এখন মাজারর খাদেমই গেছে আর ফয়সা রুজি করার না যে হাল তে জাল মকসুদ তে মাল আজব তেরা চাল হ্যাঁ কোন্ধা করিয়া আপনি ফয়সা আল্লাহ রসুল কেস যে আপনি যদি দান করেন আপনার নিকটাতির দান করলে কত স্বভাব গরিব মঞ্চের দান করলে আশেপাশের দান করলে আপনার একটা স্বভাব আর যদি আত্মীয় দান করেন তাহলে ডাবল গরীব মঞ্চের দান করলে যদি একশো স্বভাব আত্মীয় স্বজন দান করলে কি ধশ স্বভাব হইব তাহলে আপনি দান আপনার দান সদকা আপনার উত্তম আচরণ তা খেয়ে বেশি হাসের মঞ্চে ফাইত বাচ্চা পড়াইতে পারেন না তার বাবা আছে মৃতের ভিতরে আপনি হারাইয়া দিলাইতে মানুষ আমরা বুঝিয়া না অথচ আমরা আষ্টাফুলার সবটা বুঝি দুনিয়ার সবটা বুঝি কিন্তু ইসলামর খানা ইয়ারলে কই যে অত মানুষের আল্লাহ সুহান আর দি ইদিল্লু কানসাব আল্লাহ রাস্তা গুম রয়ে যায় বেশিরভাগ ইসলামর দলিল না আল্লাহ বরং সহিম্মিন আল্লাহ শুকুর গুজারি মানুষের লগি খম খম না মাঝে না বেশি বেশি মানুষ তাহলে তো আমরা মানুষ বালা মানুষ বেশি না কম। হম হম মানুষদের অন্তর্ভুক্ত হই থাকবো আপনি বালা আর থ আল্লাহর কেন সব থেকে বালা মানুষ তার বড় কাজাত বালা এলাকাত বালা হইল হইত নয় এলাকার বালা সার্টিফিক বিবির কাছে গিয়া যে বিবির যদি বালাতে আপনি আমি বালা আল্লাহ সুবাহ বুঝার তফিক দান সমাজও আছে আমরা মান্ন মানতে গিয়া মানুষের খবরও মারা গিয়ে মানে আমরা গিয়া রাস্তার মুখে গাড়ি চালাই গে যার গান বাজে গিয়ে গিয়ালে দুই তিন জায়গা গিয়ালে বন্ধ করে যেন খবর আছে বড় খবর বড় মাজার আছে আল্লাহ দেখা ডো না নি কিতা সিরকা সির্ক আল্লাহিকা আল্লাহ রসুল্লাহাম আশা তাবিজ ব্যবহার করলো তামিমা ব্যবহার করলো সে সির করল। তাবিজ আছে কিনা না তাবিজ আছে কিনা না আমরা এই আলোচনার পরে প্রশ্ন আছে আপনার যে কোনো প্রশ্ন থাকে আমরা যতটুকু আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো যদি আপনাদের অগ্রজ আছে ওরুম ভিতরে তাবিজ আছে তাবিজের ফ্যাক্টরি হয়ে গেছে দেশ তাবিজ কিনা না ফয়সা দি লাগে না পয়সা না লাগে ফসা দিয়ে ফুও কেনা লাগে ফু কিনলে জাহিজ তাবিজ কিনা হারাম প্রসুস্তর সাহাবায় কেনা মরলে ফু দিয়েছেন ফু দিয়া একুশটা ছাগল আনছেন অন্যটা অন্য একজনে পাগল রয়েছে বালা করিয়া একশোটা ছাগল আনছেন তুম্বা আনছেন তাহলে ফু দিয়া নেওয়া আছে কিনা না সাফে কাটার মানুষের আমরা জানবো তুমি তারা কেউ তারা ফাইলে সাহায্য আগে আরব দেশো ইলা তো এলাকা আসিল না এক জায়গা মানুষ বসবাস করছেন তারা টিম এক জায়গা গিয়ে আশ্রয় আমরা সাহায্য করো এরা কোনো সাহায্য সহ্য করছে না বাদে হেরার লিডারে মারিয়ে দিচ্ছে কামড় তখন এরা গিয়েছে গল্প কাহিনী তখন এরা গিয়া কীছে যে তুমি দেন তুমি জান তুমি এরে বালা করিয়া যদি একটু চিকিৎসা করো চিকিৎসা কর্ম আগে তুমি দিতেই বলাই লিছেন আগে হেসে একুশটা ছাগল লইসেন লইয়া এখন না হারাম তখন তো বিধান রসুল এখনো রইসেন তখন তারা চিন্তা করলিয়া জিকার ঠিক আছে না তারপরে নিও আমার এক ভাট দিও তাহলে ফু দিয়া কুরন ফরিয়া কোরন তেল ফরিয়া কোরণ দিয়া ফুঁ দেওয়া যাই আছে আমার ফু আছে দুই লাখান একটাই লগিয়া হারাম ফুয়ার একটাই লোক হালাল ফু কুরন দিয়া ফু দিল হাদিসর দুই হা দিয়া ফু দিল হালাল ফু আর আশক বাসকর ফাঁটা নকুরী সিনাচুকর মাতা লেন ফাঁকির বিট লুকটির ডাল ইতা ফুদা হারাম আর তাবিজ দেওয়াতো হারাম এক দুই তিন চার পাঁচ ছয় ইটা দিয়া তাবিজ তাবিজ হারাম কি কে লজিকও আছে যুক্তিও ধরে ইসলাম কি যুক্তি বিরোধী আখল বিরোধী আপনে গর আমা দেওয়া ফর্তা বিসমিল্লাই গলা রব্বিনতা সময় দু লাগব হ্যাঁ তো এখন কি দেখলো আমল বিদায় নিল গিয়া আর আপনি মনে করল আমি তো গড়ের নিরাপত্তা কিনে লাইছি স্থায়ী আমার একটা পারমানেন্ট ইসলামে সাহেব আপনি পারমানেন্ট ইটা করতাম ইসলামে আপনি ঘুমাইতে সময় তাবিজ ভিন দিল্লি তো কই আমার তাবিজ আছে আমার ঘুমাইতে সময় আর দরকার নাই আর ইসলামের সাহেব আপনি সব সময় ইবাদত করতাম সব সময় আল্লাহ সুক্রিয়া করত আল্লাহ ইবাদত আল্লাহ জিকির করো আপনি বডি ব্লক করা বডি বন্ধ করা শরীল বন্ধ করা ইকতানি শরীর বন্ধ করা ইতানি জিনে জাতীয় কিছু নাই হিকতানি একবারে সহজ কুলফু আল্লা ছিলেননি কুলাজিন ফালা কোলাজিনবা বিশ্বনাথ উঠিয়ালে ফড়ি হাতের তালে ফুঁ দিবা শরীরের যতক্ষণ সামনে দিয়েলা গালফাইন ততক্ষণ মুসবা ওলা তিনবার ফরবা শেষ বডি ব্লক হয়ে গেছে ই বডি তার কিতা করতো না ই রাত পর্যন্ত শেতানে আপনার এটাক করতো পারতো না মানে মাঝে খাওয়াইলায় খেয়ে সাফেদের উলায় খেয়ে বাঘেদলায় খেয়ে কিতা করে হ্যাঁ ইতা যদি ফরিয়া ঘুমাইতে আইতো নাই আবার অনেক ফলিয়া ঘুমাইল আই এটাও জানতে কারণ আমি তাহলে সাজ করতো এর দাই আপনি কইয়া দিলামছে না কি এর ভিতরে বেশি ঢুকিয়া বই রয়েছে আগে থেকে বারে করতে পারতো না কিন্তু এর বৃত্তে যদি ফরিয়া ঘামাইয়া এই ধরনের রোগী দুই যা চিকিৎসা দুই ধরনের একটা চিকিৎসা আছে টিকা আর একটা হইল ওষুধ আছে কিনা না টিকা দিলে কি তা হয় টিকা কেউ আয়তো না করি বেমা আয়তো না করি আইতে না করি কি তা কই টিকা দেন আর বেমার আই আনলে টিকা যদি একটার জায়গায় পাঁচটা মার খামে আইব টিকা হইল কি আগর তা আমি আপনার টিকা ইকিয়ে দিছি যে বোর শরীর বিধে ঢুকিয়ে গেছে এরে তো আর উরে দিয়া এই মাল লেখামে আইতো না খান ভিতরে গিয়ে বার হরতই আর তার লাগে আলাদা রাখতেই হুজোর আজাত গিয়ে খুই ধরি হুজুর তেল ফরিয়া দোকা অলিভ তেল আছে তেল ফানি খাই থইবব পিছ থাকি যাতে এখন বাড়িয়া যায় যদি বেশি বেতলা তাকে তালে সানা আছে সোনামুখী ফাতা চিনে ফাতা যায় আমি করে ছানা ফাতায় লগিয়ে খাইয়া আনলে ফেটো একটু ডায়রিয়া হয় তো জাদুগ্রস্ত অনেকখানে যাদু খাওয়াই লাই তার মাথা বেদনা করে ফেটো বেদনা করে বাল লাগে না জামাইয়ের দেখতে পারে না বৌরে দেখতে পারে ঘটনা আছে কিনা না তো সানা যদি দুই তিন দিন খাওয়াই লাইন সপ্তাহ বাড়াইয়া যাই আর সার আছে বাড়িয়া যায় গিয়া আট তারপরে তে বরি ফাতা গোসল দিতা বরিফাতা গোসল খুঁচওয়া তার আল্লাহান বা তামিমা রসদামে বরং মসন আহমদার হাদিস্লা সহিদ্দ আলবান সহি সূত্রে প্রমাণ করছেন যে মান আল্লাহ তামিমাতা যে তাবিমা ব্যবহার করলো তাবিজ ব্যবহার করলো রকা কজ করল সে শির করল রসল্লালামর খাস গ্রহণ করবা লাগিয়া ছজন আইসন দশজন আল্লাহ আসিল নয় জন গ্রহণ করছে একজনটা বাদ দিল এটা ইহার ফোর ভিতরে ঢুকিয়ে গিয়া তাবিজ একটা সিরিয়া ফেলাইছে তখন রসলাই তারে কিতা করছেন ইসলামের মাঝে আনছেন মানে তাবিজ সহ ইসলামের ভিতরে ইসলাম না এটা সহ ইসলামের আওয়া যায় না অনেক কইবা আমরা তো কোরআন লেখিয়া তাবিজ দিই কোরআন লেখিয়া তাবিজ দিল তো আপনি কুরনটা অবমাননা হল্লা না আর কয়ে সিনার হাবিজাহি আছে কুরানি তাবিজ ফাড়লে তাবিজের ভিতরে কুরন লেখা পাওয়া যাইবাই হারাম আরটা হারামেমরি একটার ভিতরে ফাড়লে পাওয়া যাই না আর একটা ফাড়লে পাওয়া আল্লাহ আমরা বুঝার তফিক দানা আরকি নিজের টার কিলা যাই কিলা নিজের ফয়সা নয় হালাল করতো আর কি পেট গেছে কুস্তি আমার হাত উফরে করি না নি উফরে দিয়া আমি তলে মানি আমার দান আপনি যার ফোক ব্যবহার করুক এই তাবিজ তোমার এগুলা থেকে বাঁচিয়ে জিকির কার ডুকার জিকির গর্তাকি বাড়ি বার জিকির ঘুমাইবার জিকির বিয়াবাড়ির জিকির তারপরে খৈর খানিত গেলে গিতা জিকির এখন আপনি যদি না তখন আমরা কিতা কর্ম আমরা আর কিছু দরকার নাই আমরা দায়িত্ব নিমুগিয়া আমরা দোয়াবার মুয় কিছু আমরা ফুকেটে হাদিয়া দিয়া দিয়া যাইবা তখন আমরা কিতা যে আপসে আতায় ও হালাল হে আপসে আপসে আহ আল্লাহ দান করুক আমরা বুঝার থাকি আমরা নেতৃবৃন্দ আমরা আলেমার্থক আমরা যদি রাস্তার দিকে যাই আমরা সামাজিক তরিকা এইগুলা তরিকাতে কোন দিকে আমরা রাস্তা হইলি সুন্নতিরা রসুলের তরিকায় আমি হইয়া না যে সব তরিকা বাদ দিয়ে আমার তরিকা না আপনি তরিকা আলেম ওরা আলেমগন এলাকা উত্তরাধিকারী কিন্তু খাম উত্তরাধিকারী রাস্তা আমরা নিজে নিজে রাস্তা বানাই লি আল্লাহ আমরা বোঝার তফিক দান্কা তো সম্মানিত উপস্থিতি যে আয়াতাম যে যারা তারা রবর সাথে সাক্ষাৎ কামনা করে তারা দুইটা হাম খরতে হইব যে নেক আমল করতে হইব নেক আমলে রসুলোর তরিকা আমল করতে হইব আর আল্লাহর লগে সিরিক করা যাইতো না এই দুইটা যদি হাম আমরা হরতাম পারি তাহলে আমরা খাল্লোকে সাক্ষাত হইবো আল্লাহ লোকের সাক্ষাত হইব আল্লাহ তুমি আমাদের সাক্ষাত তোমার সাক্ষাত কামনা করি আর আমরা তুমি জাননা তো আমরা তোমার সাক্ষাত দিয়ে আল্লাহ তুমি আমরা জানা তো তোমার ঘর বানাই আমরা যারা অসুস্থ আসে তুমি তারা সুস্থতা দান করো সিফা দান করো আয়লা আমরা যারা অভাবগ্রস্ত আছি এটা তুমি আমরা তুমি অভাব মুক্ত করে দাও আমরা যারা ঋণগ্রস্ত আছি তুমি তারা ঋণ মুক্ত করে দাও তুমি আমরা বরকত দান করো আমরা خبل کربل وزال